হি বশে র وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى عنه وأصحابه سبارك وسلم جسريما كثيرا كثيرا أما بعد فأول بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جَاهَرَ الْفَسَادُ في الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ رِءْي وَهُمْ مَاذِي يَعْمَلُونَ لَعَلَّهُمْ يَرْجِعُونَ ۗ وَقَالَ تَعَالَى وَدَائِرَةَ الْأُمُورِ إِلَى اللَّهِ فَوَيْلٌ الله ۗ وَقَالَ اخْتَلَ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمدغى إذا صلعت صلحا جسد كله وإذا فسدت فسدا جسد كله ألا وهي القلب وقال عليه الصلاة والسلام لغضبة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام তে সবাই শান্তি চায় অশান্তি কেউ চায় না সবাই ইজ্জত চায় বেঈতি কেউ চায় না সবাই চায় দুনিয়া চেয়ে আরাম হোক সুন্দর একটা জিন্দিগি হোক পবিত্র একটা জিন্দিগি হোক এটার জন্য কেউ ব্যবসা করে কেউ চাকরি করে দুনিয়া চেয়ে শান্তি লাভ করার জন্য ইজ্জত লাভ করার জন্য স্বাস্থ্য লাভ করার জন্য খাওয়া দাওয়া করে ডাক্তারি শিখে ডাক্তারি করে ঔষধপত্র ফ্যাক্টরি লাগাই দিচ্ছে যাতে রোগ ব্যাধি ভালো হয়ে যায় অথবা রোগ শেষ হয়ে যায় সুস্বাস্থ্য লাভ করে এগুলি মানুষ দুনিয়া জিনিসের মধ্যে চালাশ করে টাকা পয়সার মধ্যে এই জন্য এই টাকা পয়সার জন্য ব্যস্ত জায়গা জমিনের জন্য ব্যস্ত হকুমতের আজর চলাওয়ার জন্য ব্যস্ত কিন্তু আল্লাহ হরব্বুর ইজত যিনি মানুষকে সৃষ্টি করছেন এবং এই আসমান জমিন সব জিনিসকে সৃষ্টি করছেন পরিবর দেশের এই কথা মানে আমি না সরি হামিন যে কোনো নর নে নেম করবে ইমানের সঙ্গে আমি তাকে পবিত্র জিন্দগি দিব এবং যা সে আমুল করছে সে কাজ করছে এটার উত্তম বদলা আমি দিব তাকে কাজ করছে এতটুকু বিবাহকারী বিশাল করে দিব আবার আল্লাহ তালা ওনার জায়গায় বলতেছেন দুনিয়াতে যত বিশৃঙ্খলা সেই আসমানি হোক জমিনী হোক সেই পরস্পর হোক সেই মানুষের মধ্যে অশান্তি হোক বেদ্যুতি হোক রোগ ব্যাধি ছড়াইয়া দেওয়া হোক দুর্ভিক্ষ দেখা দেখ এই সব কিছু মানুষের আমলের সঙ্গে সম্পর্ক রাখে জমির আসমানে বিশৃঙ্খলা ছড়াইয়া পড়ছে মানুষের আমলের কারণে তো সম্পর্ক মানুষের আমলের সঙ্গে দুনিয়ার কোন জিনিসের সঙ্গে আল্লাহ তালা রাখেন যেহেতু আল্লাহ আসমানকে বানাইছেন আল্লাহ জমিনকে বানাইছেন আল্লাহ আমাদেরকে বানাইছেন জমিন আসমানের মাঝখানে বহু মুখলুক মাটির নিচে বানাইছে এগুলি মানির নিচে থাকে বহু মুখলুক বানাইছেন আল্লাহ তালা এগুলি পানির নিচে থাকে বহু মুখলুক বানাইছেন আল্লাহ তালা যারা আসমানের উপরে থাকে বহু মহলুক বানাইছেন যা আমরা দেখি বহু মহলুক এরকম বানিয়েছেন যাদেরকে আমরা দেখি এই সব কিছুকে সৃষ্টি করা এসে কন্ট্রোল করে এটা নিয়ন্ত্রণ করে আল্লাহ একাই নেন দিকে যাইব না বা আমদিকে যাইবো এটাও আল্লাহ চলেই ঠিক করে অনেক দূর যায় কো ভুলেছে ভুলে আসে আল্লাহ এমনি মানুষ অনেক কিছু চায় তার চাহিদা পুরান হয় না বর উল্টাটা হয় কেন হয় জন্য যে আল্লাহ আল্লাহতালা আল্লাহ করেন আর কেউ কিছু করেন যা কিছু ঘটেছে সব আল্লাহ ঘটাইতেছেন যা কিছু ঘটছে পিছনে এগুলিও আল্লাহ ঘটাইছেন আগামীতে যা কিছু ঘটবে এগুলিও সব আল্লাহ ঘটাইবে জমিন আসমানের সমস্ত ব্যবস্থাপনা এগুলি সব আল্লাহ চালার নিয়ন্ত্রণে আল্লাহ চালার নিয়ন্ত্রণের বাইরে কিছুই নেই পানি বাতাস জমিন চন্দ্র সূর্য তারা নক্ষত্র সব কিছু আল্লাহ তালার নিয়ন্ত্রণ মানুষও আল্লাহ তালারই নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের বাইরে কেউ নাই তা হলে আমার শত্রু বহুত আছে আমি ঘুমাই আমার শত্রু থেকে আমাকে হেফাজত কে করে কানের ছিদ্র খোলা নাকের ছিদ্র খোলা কোনো একটা জিনিস নাকের ছিদ্র দিয়ে ঢুকে যায় অথবা কানের ছিদ্র দিয়ে ঢুকে দেব সব কিছু এই ঘুমন্ত অবস্থায় হেফাজত করতেছে আল্লাহ কাল এক বুজুর্গ দেখে যে একটা বিচ্ছু নদীর পারে ব্যাংকের মাথায় নদী পার হইতেছে বিচ্ছুর লোকের ব্যাংকের কি সম্পর্ক চলি কে আমিও পিছিয়ে পিছে চললাম দেখি কই যায় কি করে ওই পারে যখন পৌঁছে বিচ্ছুটা লাভ দিয়ে পারে উঠে গেছে বিচ্ছু চলতে আসে আমি ওইটার পিছিয়ে পিছে দেখি যে গাছের নিচে এক সুদর্শন যুবক ঘুমাইয়া আছে। আর তার মাথার কাছে একটা সাপ ফনা চলে তারে ছবল দিব এরকম অবস্থা বিচ্ছুটা লাভ দিয়ে দেয়া সাপের মাথার উপরে বইছে আর ওখানে এসে কামড় দিয়েছে বিচ্ছুর বিশেষ চোটে সাপ মরে গেছে ওই যুবক ঘুমন্ত এরপরে বিচ্ছু ওখান থেকে নেই আবার নদীর পারে ব্যাংকের মাথায় করে নদী পারে হয়ে আমি ওই নজওয়ান যুবককে বললাম যে তোমার তো খবরই নাই তুমি তো ঘুমাই রয়েছ দেখো আল্লাহ চালা কিভাবে তোমার হেফাজত করছো এরকমই সব জিনিসের উপরে আয়ত্ত সব জিনিস নিয়ন্ত্রণে আল্লাহ চাল বাতাস আল্লাহ নিয়ন্ত্রণে কমে আদের উপরে বাতাস ছেড়ে দিছে এরা দাবি করছে মন আসাধ্যমিনা খুব আমাদের চেয়ে শক্তিশালী কি আছে আল্লাহ করে আচ্ছা আমার এক মখলুক বাতাসের লগে তোমরা যুদ্ধ করো দেখি এক বুজুর্গরে তার এক মুড়ি নিয়ে কয় হুজুর এখানে এক যুগী আইছে। এ কয় যে আমার যে খায়া হারাইতে পারবো আমার চেপে শেখাইতে পারবো আমি এর ধর্ম গ্রহণ করব চ্যালেঞ্জ দিতেছে তো মুড়িদে পিদে কয় বুজুর আপনার তো অনেক কেরামতি আছে আজকে একটু কেরামতি দেখায় যুগিরে একটু হারায় নেন এই বলে ইসলাম কবল করব হারাইতে পারবে কি চ্যালেঞ্জ কয় যে তার যদি বেশি খেয়ে দেখাইতে পারে তো বুজুর্গ কয় যে আমার গোর উডাল হয়ে যায় আগে আমার গরুর লোকে খাইয়া পাল্লা দেখ আমার গরু বেশি খাইতে পারে না হে বেশি খাইতে পারে যদি আমার গরু রে হারাইতে পারে তারপরে না আমি যাব আর কি ভাই মানুষের গরুরতে বেশি গাড়ে গরুর লোকে কেমনে পাল্লা দিব আগে আমার গরুর লোকে পাল্লা দেখ গরুরে যদি হারাইতে পারে তারপরে না আমি গেলাম তো মেরাম আল্লাহ লগে যুদ্ধ করতে নমর দেখো আল্লাহ লগে যুদ্ধ করুম তোমার আল্লাহরে ক শৈন্য ফটাইতে সেটা শূন্য টুনে সব সাজাইছে আল্লাহ যা মশার ঝাক ফটা এই মশার ঝারে কামড়াইছে মূরে তীর চলার চাল কি কাম মশাই কামড় ডিসেম্বরেই মানুষের কি ল্যাংড়া মোশা একটা নম্রদের দিয়ে দেমাঘার মধ্যে পৌঁছছে এমাঘার মধ্যে কামড় তো মাথার জন শুরু হয় সত্য বিচার তো জানে मशार झ पारे हमारा मशार लोक एके सब दुरबल मखलुक युद्ध करब्राह यम एक बदशाह से हाथी सजाया जुद्ध करते हाथ बाहन रही कि खोदार घर भागबो मक्का शरीफ तो हाथ बहिन रही है तो मक्का एक दूरे एक अवस्थान करजूर सल्ला दादा अब्दुल मुखालिफ खबर पाया सरबराज विशाल हाथी बाहन एड लगे हमारे युद्ध कर पड़ो তো কাজেই এ মক্কাবাসী তোমরা যার যার নিরাপত্তার ব্যবস্থা করা যে যেখানে পারো আশ্রয় লো আর খোদার ঘর কে বাঁচাইব খোদার ঘর খোদাই বা চাইব হে বাসায় আমরা কি করো আমরা তো ভার আল্লাহ রসুর একথা কয় না কয় যে আল্লাহর পক্ষ হওয়া খোঁজার দিনকে জিন্দা করার জন্য যান আমরা দিব যখন ইমান আইছে তখন ইমান ছিল না যখন কয় যে আল্লাহর ঘরের জন্য আমরা জান দিতাম কে আল্লাহর ঘর আল্লাহ বাসা আল্লাহ যাঁদা পাখির ঝাঁক ফটাইছে ছোট ছোট আলমতার মধ্যে আল্লাহ তর এই ঘটনা বয়ান করে দিছে আলমতারা কৈরুক আলমে হুম কা বাহিনী লিছে আল্লাহর ঘর ভাঙব আল্লাহ স্বয়ং নামে নাই আল্লাহ কোন বিরাট মখলুক পাঠায় দেয় নাই যেগুলি ঠেকা যত বড় শক্তি দেখাইবা তত আমি আমার মামুলি মকলুক দিয়া কাজ নেব যত বড় শক্তি দেখাইবা আমার মামুলি মকলুক এদের কাজ কর এদের মোকাবেলা করো এদের লোক যদি তোমায় পাইরে উঠো তারপরে না আমি জানো আল্লাহ ছোট মখলুকের লোক এদের লোক যদি পায়রা উঠতে পারে তারপরে আল্লাহর লোক হইবাহ মখলুক ছোট ছোট পাখির ঝাঁক প্রত্যেকের প্রত্যেক পাখির পায়ে দুই পায়ে দুইটা করে পাথরের কোনা বিরাট পাতর না ছোট পাখি কত বড় পথর লোক উঠতে পারে ছোট ছোট কনা পাথর হয়ে পড়ে বিরাট পাথর লয়ে উঠলে শকুন উঠতে পারে এক পাথর ফালা দিলে এক মানুষ ভর্তা হয়ে দেবে এটা তো বুঝে আসে কিন্তু আল্লাহ তালা ক আমি যে কত বড় কুদরতওয়ালা এটা দেখো। আমার যে কত শক্তি এটা দেখো সমস্ত মখলুক আমার নিয়ন্ত্রণে আমার সঙ্গে মোকাবেলা করে কেউ পারবো জমিন আমি বানাইছি আসমান আমি বানাইছি সব মখলুক আমি বানাইছি তোমারও আমি বানাইছি কোথায় বানাইছি ওই যে খোলা জায়গায় বানাই নাই মানুষ কিছু বানাইতে হলে তো খোলা জায়গার মধ্যে বানায় আলোর মধ্যে বানায় অন্ধকার এলে কিছু করতে পারবে এক অন্ধকার মায়ের পেটের অন্ধকার বাচ্চাদের অন্ধকার বাচ্চা যে পর্দার ভিতরে থাকে এদের অন্ধকার এই তিন অন্ধকারের ভিতরে মানুষকে সৃষ্টি করছে এই মানুষ বড়াই করে দুনিয়াতে আমার চেয়ে শক্তিশালী কে আছে এত বাহিনীর খোঁদার ঘর ভাঙব দুঃসাহস আল্লাহ সঙ্গে মোকাবেলা আমি তোমারে পয়দা করছি মায়ের গর্বে পয়দা সুম্মা করছি সোম্বাসীরা মায়ের গর্বে তো পয়দা হয়েছ তোরা এত বড় বাচ্চাটা মায়ের গর্ব থেকে বাইর কেমনে জমিনে দুনিয়াতে আইবো কেমনে আমি যদি রাস্তা তার জন্য সহজ না করি তো কারো কারো জন্য সহজ করে না লাচারা তো ডাক্তার সাহেব কে যে অপারেশন করে বাচ্চা বাইর করতে তো অপারেশন করা বাচ্চা বাইর যার জন্য সহজ করে এমনি দিয়া তো মেরে মহাদাম দুর্গ এই মানুষকে আল্লাহ তালার সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ তালার নিয়ন্ত্রণে জমি আসমানের সমস্ত মকলুক আল্লাহ তালার নিয়ন্ত্রণে আমরা হা বাহিনী খোদার ঘর ভাঙব এর খবর নাই যে আসমান জমিনের সব জিনিস তো খোদার নিয়ন্ত্রণে একটা ছোট পাথরের পালার মধ্যে একমিক শক্তি পয়দা করতে পারে পারমাণবিক বোমা ছোট্ট একটা অনুর মধ্যে এতখানি শক্তি কে সৃষ্টি করলো মানুষ সৃষ্টি করলো না আল্লাহ সৃষ্টি করলো গাছে ফল দেয় তো গাছ কেটে গাছ খোদাই করে গাছে গোড়া উপড়া মাটির তলায় ফল তলায় শুলে পাওয়া যায় মি তো বছর বছর এত ফল গাছের মধ্যে করতে গেছে আল্লাহ তারা সৃষ্টি করেন আল্লাহ খাজানা থেকে আসে জমিনের মধ্যে এত ফসল করতে গিয়ে আসে ধান ছেড়িয়েছে অল্প কাটা আর ধান উঠাই নিয়েছে মনকে মন এক দানাতে এক গাছ আর এক গাছে সাতটা শিশ প্রতি শীষে একশো দানা একে সাতশো তাহলে আমি যেটা দিই একে সাতশো চল্লা চাল্লা এক দানাতে সাতশো দানা তৈরি করে কত বড় কুদরতওয়ালা আমরা এসে খোদার ওই খোদার ঘর সাহসটা কি খোদাকে চিনে না জানে মানুষ খোদাকে জানতই আমরাও তো চিনি না আল্লাহ কি করতে পারে আল্লাহ কি করব আল্লাহ তো খাওয়াইব কইসে খানা কই খানা তো আমার তালাস করে আনতে হইব আমার কামাই করতে হইব আরে খাওন আল্লাহ সৃষ্টি করে আল্লাহ তালা প্রত্যেকের রোজি মায়ের বেটে তার কপালে লেখে দিছে মদ পর্যন্ত জিন্দিগি ষাট সত্তর বছরের জিন্দগি হোক চাই একশো বছরের জিন্দগি হোক যা খাইবো সব তার কপালে রেখে দিচ্ছে যা সে ভোগ করবো সব কপালে রেখে দিচ্ছে দুনিয়াতে ওই কপাল লই আইছে এই কপাল বদলাই আছে বলে না কেউ বলে না আমার তো অভাব রেখে দিছে রুজি কম লেগছে আমি এই কপাল নেব না কি ভাই কারো ক্ষমতা আছে মারপেটে কপাল বদলায় যার কপালে যা লেগছে এই কপালেই জুনিয়ে যাইছে ঠেলা গাড়ি ছেলে রিক্সা চালায় মজদুরি করে চিন্তা করে যে আমি বড় লোক হয়ে যাব ঠেলার ঢেছে ঢেতে মৌতে মরছে বড় লোক মজদুরি মজদুরি করতে করতে মরেই গেছে বড় লোক হওয়ার সাজা নেই ব্যাগে জুটে না ঠিকই ঠিক না ভাই কথা বুঝেননি আপনারা গার বড় লোক না আরে সাহেব মানুষ লাখ প্রতি আরামায় এসে খাই আর শরীরটা নষ্ট করে দুর্বল বানাই ফেলছে বাজারে গেছে চাউল কিনতে এক কেজি চাউল কিনা কুলি তালাস করে এটা নিয়ে বাড়ির জমানের ক্ষমতা নাই। আকুলি কুলি বলে যে সে এক মন ধান এক মন চাউল মাঝে লইয়া সাহেবের বাড়ি পৌঁছাই দিয়েছে শরীর কি হাট্টা কাট্টা শক্তি দেখি সকালে কি খাইছে কাজে পান্ত কাঁচামরিচ দিয়েছে আর ওই পাউরুটি ঘি মাখন যা আছে যত ভালা ভালো জিনিস আছে সব খাইছে এত কিছু খায়া বিশ কেজি চাউল দিতে পারেন না কুড়ি চালাশ করে পুলি তো সকালবেলা পান্তা ভাত আর কাঁসামরিচ খাইছে তো পান্তাব কাঁসামরিচের মধ্যে এমন শক্তি পয়দা করছে ওরা যে শরীর একেবারে আটটা কাট্টা এক মন চাউল মাথা দিল এক মাইল এক দিতে পারে কোনো অসুবিধা নেই তো মেরাম দোষটা বর্গ শরীরের শক্তি খাওয়া দিয়া হয় না শরীরের শক্তি আল্লাহ চলে দেয় মারপেটেতে কপাল দুনিয়াতে গরিব হিসাবে জীবনযাপন করব কোন অসুবিধা নেই গরিব হোক আর কামল করে ইমান বানাইয়া এবো তার জন্য গরিব হোক আর ধনী হোক মৌতের পরের জিন্দি আরামের জিন্দি শান্তির জিন্দগি লাখ আরেহ তাদের জন্য কোন ভয় নাই আর তাদের তাদের জন্য কোন চিন্তা নাই বড় হোক আর গরিব হোক কিন্তু গরিব শেষ হয় ধনী হইত কি করব জন্য আপ্রাণ চেষ্টা যে কোনো কাম করতে রাজি দেশে পয়সা কামাই কম হয় যেন বিদেশে বিদেশে যায় কি করে বিদেশে যায় রাস্তা চাড়ু দেয় কারো বাড়িতে দারবানগিরি করে এর যদি দেশে কয় যে আপনি রাস্তা জারু দিবার কাম করেন করবো না কয় যে আমার বাণিজ্যটা একটা মিয়া রাস্তাঘাট জারু দেওয়ানোর মানুষ নাকি আমি পয়সা লেগে বিদেশে যায় রাস্তা ঝাড়ু দিতেছেন যে বিদেশে নিয়ে দারানগিরি করতেছেন যে তো পয়সার জন্য সব কিছু করতে পারে পয়সাই পয়সার পয়সা পয়সা হইলে সব কিছু হইব তো যতই মেয়েরা মহ গ্রাম জস মানুষ মেহনত যেই কপাল লোকেছে খোদায় পাক এই কপালে লেখছে মার পেটে থাকতে মার পেটে থাকতে দেখছে ঐক্য বললে দুনিয়াতে খোদায় আমাদের গরিব মানে লোকের ফিবান কি আসবে খাজা নাকি খানা বিনা কম হয়ে গেছে বলে না খানা বিনা কম হয় নাই দাউদ আল ইসলামকে না আদম আল ইসলামকে কে আম পর্যন্ত আনে বলা তার আওলাদ সন্তানি সবগুলো সবাই দেখাইছে দুনিয়াতে কার কি হালত হইব কে কি অবস্থা হবে এগুলি সহকারে কে ধনী কে গরিব কে সুস্থ কে অসুস্থ কে বাদশাহ কে প্রজা সব রকম অবস্থা সহকারে আল্লাহ আজম আল ইসলামকে দেখাইছে এই তোমার সন্তান যাও জানা আদম আল ইসলাম দেখে যে কেউ গরিব কেউ আল্লাচনার কাছে আরোজ করছেন জয় আল্লাহ এরকম পার্থক্য করলেন কেন বেশ কম করলেন কেন সবাই একরকম বানাই দিতেন সবাই ধনী বানাই দিতেন সবাই স্বাস্থ্যবাদ বানাই দিতেন আল্লাহ তালা জবাবদিনায় আদম আমি এই জন্য পার্থক্য করছি যাতে আমার শকর গুজারি করে তারা আমার শকর গুজারি করে তো গরিব কে শকর করবো গরিবের তারা যা দিছে এটার উপরে সে শকর করব মাগনা বাতাস দিছে শ্বাস প্রশ্বাস রইতে পারে চোখ দিয়ে দেখে কানে শুনে বাড়ি বাড়ি বোঝা বহন করতে পারে সব রকম কাম করতে পারে তো মাটি খোদাই করতে পারে তো চাষবাস করতে পারে এগুলিতে তো সব আল্লাহ দেওয়ার নিয়ম তো গরিব থেকে গরিব মানুষেও। এত নিয়ামতের মধ্যে ডুবে আছে আল্লাহতালার যে সে যদি আল্লাহ তালার নিয়ামতকে গণনা করে তাহলে তার গণা শেষ হয়ে যাবে কিন্তু নিয়ামত শেষ হয়ে এত নিয়ামত আছে আরো তোমরা জানানো যাইতেছিলেন তো দেখলেন যে রাস্তার ধারে একজন লোক তার জন্য পাও কাটা হাত কাটা চোখে দেখে না কানেও শুনে না কথাও বলতে পারে স্বাধীনদেরকে জিজ্ঞাসা করছে যে এর মধ্যে আল্লাহ চলা কোন নিয়ামত দেখতে পাও পাওর কাছে কি নিয়ামত আছে আমরা তো কোন নিয়ামত দেখি না চোখে দেখে না কানে শুনে না বোবা কথা কইতে পারে না আজ কাটা পৌঁকাটা দেখি বলেন যে সে যে খাওয়া দাওয়া করে তারপরে তার শরীরে যে প্রয়োজন যতটুকু খাওয়া দাওয়া থেকে রক্ত মাংস তৈরি হইতে এটুকু শরীরে ঠেকে যায় আর ময়লাটা বাই হয়ে যায় তার শরীর থেকে পেশাব আকারে পায়খানা আকারে এই যে সে পায়খানা করে পেশাব করে তার শরীরে কষ্টদায়ক জিনিস থেকে আল্লাহ তারা এগুলিকে বের করে দেয় তার শরীর থেকে এটা কি নিয়ামত না এটা কত বড় নিয়ামত একজনের পেশাব বন্ধ হয়ে গেলে কি কষ্ট তার একজনের যদি পায়খানা বন্ধ হয়ে যায় তাহলে তার কত কষ্ট ডাক্তার কাছে দৌড় দৌড়ি ডাক্তার সাহেব কাজ আপনার হাতে প্যাস লেগে গেছে অপারেশন করা ছাড়া প্যাশ খুলে দিতে যে প্যাস লেগে গেছে কিরে ভাই এত মানুষ দুনিয়াতে আছে কারণ নারীতে প্যাশ লাগে না আমার নারীতে প্যাস লাগলো ব্যাপারটা কি এর কোন কারণ জিজ্ঞাসা করে কোনো লাভ নাই আল্লাহ তালা চাইছে নারীদের বেসরে আর অপারেশন করো অপারেশনে খরচ দাও কত ঝামেলা একে পায়খানা বন্ধ তার উপরে আবার ফ্যাট কাটো তো মেরে মহতারাম দোষটা বুঝ যখন বাইতুল থালে থেকে কেউ জরুর সেরে বাইর হয় রসুলে পাখশাল দোয়া শিখেছে বলে তুমি এই দোয়া পড়ো গোফারা আপনার মা ফেরা তার মাফি চাই আমি তো এমন গুণা করছি আপনি যদি চান তা আমার সমস্ত শরীর অচল করে দিতে পারেন আপনি দয়া করে আমার গুণাকে না দেখা আমার শরীরের ভিতর থেকে কষ্টদায়ক জিনিসগুলা যে বের করে দিছেন এই জন্য আপনার প্রশংসা করে ফরানুলিল্লাহ আজহাবা আমার কষ্টদায়ক জিনিস বের করে নিয়ে আমাকে শান্তি দিছে যার কারণ থেকে গরিব মানুষ আতুর থেকে আতুর মানুষ অন্ধ লোক বোবা লোক সে কত বড় নিয়ামতের মধ্যে আসে চিন্তা করে আমাদের প্রত্যেকের অবস্থায় চিন্তা করি আমরা যে কত বড় নামত খালি এইখানে বাকিগুলোর তো হিসাব করিয়ে নেয়া হন তো একজন গরিব লোক সেও এই নিয়ামত ভোগ করতেছে আল্লাহ নিয়মদের শেষ নেই আল্লাহ চালা বলেন যে আমি চাইছি যে মানুষকে এরকম গরিব ধনী সুস্থ অসুস্থ সব রকম বানাই যাতে প্রত্যেকেই আমার শোকর আদায় করে প্রত্যেকেই আমার শোকর আদায় করে ধনীরা শোকর করবে যে আল্লাহ চালা আমাকে ধন সম্পদ দিছে তো ধন সম্পদ দিছে এটা শকর কি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ধনী মানিছে বলে না ঠিক আছে আলহামদুলিল্লাহ তো কইলেন কিন্তু আল্লাহ মাল দিছে এটা যে আল্লাহ নাফরমানির কাজের মধ্যে ব্যবহার করতেছেন এই আলহামদুলিল্লাহ কাম ওইবার আল্লাহ মাল দিছে এটাকে আল্লাহ মর্জি মতো খরচ করে আল্লাহ যেখানে খরচ করলে খুশি হয় সেই জায়গায় মাল খরচ করে তো কোন জায়গায় মাল খরচ করলে আল্লাহ খুশি হয় এগুলিও বাঁচাই দিছে এগুলি সব বাঁচাই দিয়েছে খাদ বাঁচাই দিয়েছে কোন খাতে খরচ করবে একটা থেকে একটা উঁচু একটা থেকে একটা উঁচু একটা থেকে একটা উঁচু তো মেরে মহাধেরাম দশটা বুঝর্গ আল্লাহ চালা যাকে মাত দিছে সে আল্লাহ চালার খুশি হন এমন জায়গায় খরচ করে এইটা হইল আসল শোকর সে আল্লাহ চালাকে অসন্তুষ্ট করছে সে আল্লাহর দেওয়া মাত দিয়া আর মুখে করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হইল না চোখ দিছে তারে এই আল্লাহ তালার নামত চোখের এমন জায়গায় ব্যবহার করে যেখানে ব্যবহার করলে আল্লাহ চালা খুশি হয় কান দিশে আল্লাহ চালা এমন কাজে ব্যবহার করে যেখানে ব্যবহার করলে আল্লাহ খুশি হয় সে কান দিয়া আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কাজ করে শোক দিয়ে এমন জিনিস দেখে যেখানে দেখলে আল্লাহ অসন্তুষ্ট হয় তো সে শকর করে নাই আল্লাহ চালা সে আল্লাহ চালা না শকরি corona shukri korche she Allah jara bolen je amar dewa chokh diya amake asondushto kortecho shune rakho walaw nasha ulato masna ala ajunim fasaba qusira da fa anna yubsirun walaw nasha namasqnahum ala makanatuhum famasatahu আমার চোখ দেওয়া চোখ দিয়ে তুমি যে নাফরবানি করতেছ আমি সঙ্গে সঙ্গে এই চোখে আন্দা করে দিতে পারি তখন তুমি কিভাবে দেখবা রাস্তাও দেখতে পাইবা কিন্তু আল্লাহ তালা বড় মেহেরবান করিম রহমত আল্লাহ তালার বেশি এই আল্লাহ তালা অত্যন্ত দয়াবান কয়ে যে বান্দা তো বা কর তো বা করছে আচ্ছা দেখে ফলে অসুবিধা নাই তো আল্লাহরের চিনেই না কি বাদশাহ খোদার ঘর ভাঙতে আইছে হে খোদার শক্তি জানলে এই কাম করে নম্রুদের খোদার শক্তি যদি জানতো তাহলে ন আল্লাহর সঙ্গে যুদ্ধ করানো লেগে তৈরিত ফেরনে এত নাফরমানি করতেছে যতই করে আরো বেশি করে আল্লাহ শক্তি যদি সে জানত চাইলে সে কোনদিন আল্লাহ নাফরমানি করত সে মনে করছে আল্লাহ কেমনে ধরব আমারে। তার গণকেরা খবর দিছে যে তোমার দেশে এই মুসার ইসলামের বংশের মধ্যে এক সন্তান পয়দা হবে যে তোমার রাজত্ব খতম করবে তোমারেও খতম করবে কি সন্তান পয়দা হবে তারপরে আমার রাজত্ব খতম করবে আমারে খতম করবে এই বংশে কোন সন্তান জীবিতই রাখবো না জিন্দেই রাখবো না সবসিড এলাকায় দিছে কোন ঘরে সন্তান পয়দা হয় খবর লবি লগলগে জবাই করে দিবি যাতে সন্তান পয়দাই হইতে না পারে পয়দা হলেও চিন্তা না থাকে আল্লাহ লোকের মোকাবেলা করতে আল্লাহ যারা কয় যে আমার সঙ্গে শক্তি দেখাও ঠিক আছে কিছুদিন তো এরকম যে গেছে যে যেই ঘরে সন্তান পয় দেয় জবাই হয়ে আর মন্ত্রীরা সবাই করল যে যদি এরকম ভাবে এই বংশের মধ্যে সন্তান সব জবাই হয়ে যায় তাহলে আমাদের কাম কাজ করবোকে মানুষই তো পাবো আমরা কাম কাজ করেন না এই বংশের লোকদেরকে দিয়ে আমরা আমাদের কাম কাজ করাই আমাদের গোলাম হিসাবে ব্যবহার হয় তা আমরা তো গোলামই পাব না তো ফের ওদের মাথায় বুকছে কথা কয় তাহলে কি করা কয় তাহলে এক বছর ছেড়ে দেন এক বছর সবাই করা আল্লাহ তারা ইচ্ছা করলে যে বছর ছেড়ে দেয় এই বছরে মুসার ইসলামকে পয়দা করতে পারতো যে বছর ছেড়ে দিব তাইলে তো তার শত্রু পয়দা হয়ে গেল আল্লাহ না আমি তো আমার কুদরত দেখামো যেই বছর জবাইকরণের হত্যাকরণের হুকুম সেই বছরে মুসার ইসলামকে দুনিয়াতে আনছে কর দেখি জবাই করলে কর সেই বছরে আনছে যখন মুসার ইসলামের জন্ম হয়েছে ওনার মা পেরেছেন হায় হায় এই বাচ্চা কামলে বাইরে আওয়াজ গেলেই আমার এই বাচ্চাকে তো জবাই করে দিব করেছা অসে আল্লাহ তালা মুসালে সমেত মায়ের দিলের ভিতরে ঢালছে কি আমি মূসা এ সময় মায়ের দিনের মধ্যে ঢালছি যে বাচ্চাকে দুধ খাওয়াইতে থাকো চালি হি ফালকে আল্লাহ চালা মুসা হিসেবে মারে বললেন যে দুধ খাওয়াই যে থাকো ভয় করে না যদি তোমার মন না মানে ভয়ে ভয় লাগে এই বাচ্চার কারণে তাহলে এই বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও আল্লাহরেকে আমরা দিব ওই যে আল্লাহর হুকুম মতো কাম করলে আল্লাহর কাছে পৌঁছে যাবে এই সৎকা জায়গা দিতে কেছে না আল্লা দাও আল্লাহরে কোচ তোমার মালের থেকে চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহরে দাও যা শয্যা করবে সব আল্লাহর কাছে পৌঁছবে আল্লাহর কাছে জমা হবে যা আল্লাহর রাস্তায় খরচ করবে ভেগরি সব আল্লাহর ব্যাংকে জমা হবে আল্লাহ তারা কি বলেন বলে যে আমার রাস্তায় যেই টাকা তুমি খরচ করবে যেই মাল খরচ করবে তো আমি এক টাকায় সাত লাখ টাকা তোমার তার টাকার স্বভাব তোমাকে দেব দুনিয়ার এই সমস্ত দুনিয়ার এই সমস্ত সুদী ব্যাংকে টাকা জমা করে সুদ লো না তুমি আমার ব্যাংকে জমা করো আমার মতো সুদ দেওনি না কেউ নেই দুনিয়াতে দুনিয়ার কোন ব্যাংক দিবনি এক টাকায় সাত লাখ আমার কাছে জমা করো আমার রাস্তা খরচ করো সব আমার ব্যাংকে জমা হবে তুমি একে সাত লাখ করে লো যাও এগুলি সব আল্লাহর ব্যাংকে জমা হয়েছে আল্লাহর হাতে দিতে আছে ফকিরের হাতে দেয় না আল্লাহর হাতে দেয় গরিবের হাতে দেয় না কার হাতে দেয় আল্লাহর হাতে দিতে আছে কোনটা দিব এটা যে যেরকম সে সেরকম যে আল্লাহর কাছ থেকে পাইবার আশা করে ভালো আশা করে ভালো জিনিসটা দেয় কোরআনে আয়াত বলে তোমরা আল্লাহর কাছ থেকে নেকি ততক্ষণ লাভ করতে পারবে না যতক্ষণ যেটা তোমার খুব পছন্দ সেটা তুমি আল্লাহর জন্য না দিবা যেটা খুব পছন্দ ওইটা তুমি আল্লাহর জন্য দাও তোমার পছন্দের জিনিসটা দাও এটা না যে কোটটা ছিঁড়ে গে সেই জন্য দিয়ে দিলাম বাদ বাসিকে সেই জন্য ভোগিতে দিন ভোগিতে কারে দিছে ও কারে দিছে আল্লাহরে দিছে আল্লাহ বাসি খায় আমরা ভালা ভাত খাই আল্লাহ মারিভা খাইছ নাকি আমরা ভালা করতে আল্লাহ সিরা করতে ভালো লাগাও মেরে মত এটা কই না যে ভাই সিরা করতে নিল কোন লাভ নাই কমসলাই যখন তুমি নতুন কাপড় পর তো পুরানোটা অন্তত পক্ষে কোন গরিব দিয়ে দাও আল্লাহর খাজানায় জমা হয়ে দি তাই বলে যেটা নষ্ট হয়ে গেছে যেটা ব্যবহারযোগ্য না নিজে খাইতে পারে না এটা দিয়ে দিব এমন কথা না আল্লাহ তো ওটাই কয়ে দিয়েছে কিন্তু তোমার পছন্দের যেটা এটা আমার দাও যেটা বেশি পছন্দ না এক সাহাবি উনি কয় আমার একটা বাগান আছে খুব যে খুব ঘরো বাগান খেজুর বাগান এদের মধ্যে ঠান্ডা পানি ছায়া গরমকালে বড় আরামের জায়গা এদের মধ্যে মাঝে মাঝে রসুল্লাহ সাল্লাহ এসব স্বয়ং যে নামাজ পড়ে ওই বাগানের মধ্যে নামাজ পড়ে ছায়া ঠান্ডা সেজন্য বলে আমার কাছে এই বাগানটা খুব পছন্দ কাজে আল্লাহ যখন বলছে পছন্দের জিনিস আল্লাহর জন্য দিতাম এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে হুজুরের কাছে হাজির হয়েছে বলেন যে আর সুর আল্লাহ এই রকম আয়াত না করছে যে পছন্দের জিনিস আল্লাহকে দিতাম আমার পছন্দের জিনিস তো হল ওই বাগান হাজিদের নাম এই বাগানটা আমি আল্লাহর রাস্তে দিয়ে দিলাম আপনি যেখানে গুছি খরচ করেন তো মেরে মহাতাম দুষ্টা দুর্গ বলতেছিলাম এই কথাটাই যে এই সব আল্লাহ তারা নিয়ন্ত্রণের মধ্যে এগুলিকে শৃঙ্খলা মতো চালানো কার কান আল্লাহ বা তার আসতে চলবো কমে কমে আধ উপরে চলছে এমন জোরে চলছে এরা করেছে কিনা আমাদের শক্তিশালী কে একেবারে আসমানে উঠে বাতাসে সবচেয়ে আস ছড়া জমিনের উপরে ফালাইছে আর সব মরা খেজুর গাছের মতন বিশাল দেহ খেজুর গাছ উপরে পড়ে উপরে কেউ ফালাই দিলে জমিনের উপরে যদি পড়ে থাকে এরকম তাদের লাশ সব জমিনের উপরে পড়েছিল বাতাসের লগেই পারে আল্লাহর বাতাসের লোকই পারেন বাতাস আল্লাহ থাকার নিয়ন্ত্রণে জোরে ছেড়ে দিনে বাস অর্গানাই সমস্ত আরব একজোট হইয়া রসুল্লাহ আসল্লাহ ইসলামের বিরুদ্ধে শাহবাদের বিরুদ্ধে খন্দকের যুদ্ধের সময় সব আরব একজোট হইয়া এসছে কাজকা মদিনাকে মাটির লোকে মিশিয়ে দিব সুল্লাহ তাদের আগমনে আসার খবর পাই বড় বড় ভক্ত করছে খন্ড আইজেন এই পারে মুসলমান ওই পারে হইল কা এখন তারা চেষ্টায় আসে কেমনে এবারে আইব এবারে তো আইতে পারে না কারণ এই বিশাল খন্দ কেনারে পার হইয়া এই পাশে পৌঁছে পৌঁছে তো ওই পাশটি খতম করে দিব একজন আসলে খুব শক্তিশালী বড় পালয় খুব সাহসী সে লাফে এইবার সে ঘোষণা দিতে কে আজ আমার সঙ্গে মোকাবেলা করে দেখি তোমাদের জাননাতে যাইতে আগ্রহীকে আমি তারা জাননাতে পৌঁছাই এদের জানে খবর নেই এবার তোমরা জান্ কথা কান্নাতে যাইতে কে সাহ আয়ো আমার লোক হুদুর রকম সাহেব সাহব্ঞা করতেছেন কে যাইব মোকাবিলা করতে কেউ খাড়ায় না এত বড় বাহাদুর লোকে কে মোকাবিলা করবো সাহস খাড়াইছে ওই বয়সে কম হল আলি তুমি খাড়াইছো তো আমার ক্রেশের বড় বাহাদুর হোক না সে বাহাদুর ইয়ার শোন না আমি মোকাবেলা করবকে সে মোকাবেলা করতে জিগেছে তুমি কে ওই যুদ্ধের সময় লোহার পোশাক পোশাক বলা বান্দা চিনে না তুমি কে আমি আদি কাতিজা খোলা বার মানুষ আমার লোকে কি যুদ্ধ করবে আমার মানুষ যতিতেও বাসে না গোলাবানের লোক কি যুদ্ধ করবো আরে তোমার চেয়ে বাহাদুর কেউ নাই আমার লোকে মোকাবেলা করত তোমার লোকে তো আমি মোকাবেলা করতে চাই না আমার চলবারটা রাঙ্গাইতে চাই না তোমার খুনে তোমার রক্তে তুমি এটা পোলাবান মানুষ দিল তালুক শাসা আপনি তো সামনা কিন্তু আমি চাই আমার চলোয়ারটা আপনার রক্ত দিয়ার আঙ্গাই এর খুব মনে লাগছে কয় কি কালগার বলা আমার রক্ত দিয়ে বলে চলো আর রাঙ্গাই আমার নামছে লাগছে এক কোপ মারসে দুই টুকরা হয়ে পড়ে আর এক কোপে দুই টুকরা করে বেড়েছে আর কড়াইসের তফলে বড় দামি মানুষ আছিল এই জন্য খবর পাঠাইছে যে আমার এই লাশটা আমাদেরকে দিয়ে দেন এত টাকা আমরা দিব টাকা লাগবো না বিনা পয়সায় লো এরকম খারাপ লোকের আমাদের কাছে কোন দাম নেই তোদের কাছে দাম তো ভাই মেরে মতাম দুশো খান্দুকের যুদ্ধের সময় চারিদিকে কাফেররা ঘেরাও করে রাখছে মদিনিয়া আর মুসলমানরা ভয়ে অস্থির আল্লাহ কোরআন শুভ মধ্যে এই ঘটনা বয়ান করছে বলে যেদিন মুসলমানরা খুব প্রকম্পিত হয়েছে তাদের কলিজা মুখ দিয়ে বেরিবার মতন অবস্থা হয়ে গেছে ভয়ের ছোটে বিশাল বাহিনী আইছে এদের সঙ্গে মোকাবেলা করা কেমনে কুলেইব এই ভয়ে অস্থির তারা কি না যে উঠ রকম বানাইছি আমি মরুভূমির মধ্যে চলতে আসে ভিড়ে সামান লে তার পিপাসা লাগে না কিছুই লাগে না মরুভূমির এই গরম ভালুর মধ্যে চলতে আসে সবার এই হিসাবে তারা ব্যবহার করো তোমরা আপাল আইলানি কেই বা তারা দেখে না যে উঠ কিভাবে কিরকম তৈরি করছি আমি কেইবার তারা কি দেখে না উপরের দিকে তাকালি তো তাকে যে আসমান আমি জমিনের উপরের পাহাড় পর্বত তৈরি করে রাখছি মহিলা লোক আর নিচে দিকে থাকায় না জমিনকে কিভাবে সুন্দর করে বিচাইছি না শক্তি যায় জমিনকে কেমন সুন্দর করে পিছিয়েছি থাকে না শক্তি দেখে না কি করব বুঝে না কি করব। এই যুগে যুগে নবী আমার পাঠাইছে আমার নবীরা আসে শেষ নবী আমাদের নবী আসেন কাফেরদের মধ্যে আসছে যারা আল্লাহ কে চিনে না তাদেরকে আল্লাহ কুদরত বুঝাইছে আল্লা পানি আমার নিয়ন্ত্রণে দেখো আর পানি নিয়ে ডুবে নিলাম যে সমস্ত ফেরেসটা পানি নিয়ন্ত্রণ করে সেদিন পানি সুনার ভিতর থেকে বেরিয়েছে আসমান থেকে পানি থেকে বেরিয়েছে পানিতে পানিতে একাকার হয়ে যেতেছে মেরে মাধ্যমে কয় না নৌকায় উঠবো না ওই উঠাম পাহাড়ে উঠবো ওই পাহাড়ে উঠাম পানি থেকে বাইতে পানি তো খোদার হুকুমে ছুটছে এই পানি থেকে কারো রক্ষা নাই আল্লাহ যারা রক্ষা করবে সেই রক্ষা পাই নৌকা আলাদু আল্লাহ রক্ষা করে দিছে বাকি সব পানিতে ডুবে দিচ্ছে খতম করে দিছে মৌজু রাখি পাহাড়ের মতো এক একটা ঠেউ ঢেউ ছে ছেলেকে বাসায় রয়ে গেছে পাহাড়ে পাহাড়ে আর উঠান উঠন লাগে সময়ে পায় আল্লাহ আমাদেরকে হুকুম দিচ্ছে আর কেউ ঠেকাতে পারবে কবে আজের উপরে বাতাস বাতাস ছুটছে ফেরেস্তারা যারা বাতাস নিয়ন্ত্রণ করে খোদার হুকুমে তাদের নিয়ন্ত্রণ হারাই ফেলছে আজ বাতাস আর আটকে যে বাড়তেছে না স্বয়ং বাতাসের সৃষ্টিকর্তা বাতাসকে হুকুম দিছে চল কমে আজকে খতম করে দিছে আল্লাহবাদ ভীষণ কুদরতওয়াল যার কাছে ক্ষমতা তার সামনে নত হয়ে যাবে লাঠিওয়ালা তলোয়ার সামনে নত হয়ে যাবে বাবা তলোয়ারের এক কোপ আমার লাঠির দশ বাড়ি যার কাছে বিচল আছে তারে তো লাঠিওয়ালা আরো বাবা বিশ বার প্রত্যেক বড় শক্তির সামনে মানুষ নত হইয়া যায় এরা মানুষের স্বভাব আল্লাহ চালা নবী পাঠাইয়া তো চালায় এই যে এখানে আপনারা সবে ওয়াশুন নাকি আরে দিলের ঠিক করবীরা মেহনত করছে ডিলের উপরে রবীরা মেহনত করছে কোন জায়গায় দিলে উপরে চোরের রাতে আপনি তেল মালিশ করলে চোরাই চুরি বন্ধ করব না এই চুরি করে এই আজর মধ্যে ঘি মালিশ কর যত কি মানুষ করেন ওই হাত চুরি চুরি বন্ধ করব নাকি যত রকম চেষ্টাই আপনি করেন মুখেরে সামলাইতে পারবেন না শোকের সামলাইতে পারে না কানেরে সামলাইতে পারে না হাতের সামলাইতে পারে না মুখেরে সামলাইতে পারে এক দিল যদি ঠিক হইয়া যায় এক দিনের ভিতরে যদি খোদায় পাকের ভয় ঢুকে যায় খোদার শক্তির ভয় যদি এক দিলের মধ্যে ঢুকে যায় চোখ আপনা আপনি নেশা হয়ে যাবে কানে আঙ্গুল দিব মানে আমার খোদা নারাজ হয়ে যাবে আব্দুল্লাহ ডোলের আওয়াজ বাসির আওয়াজ চলছে কোরআন দিকে সঙ্গে সঙ্গে কানে মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছে কানে এই আওয়াজ না ঢুকে খোদান নারাজ হয়ে যাবে অনেক দূর জায়গা জিগে দিয়েছে আর এই আওয়াজ আসে নাকি বলে না এখন আর আসে না তোর আঙ্গুল বের করছে এই কান খোদার নাফর মধ্যে ব্যবহার হয়েছে এই চোখ খোদার নাফর মানির মধ্যে ব্যবহার হয়েছে এ ভাই এ নজান মানুষ কিনলে উঠাউটি করে আপনি একটু আশেপায়ে ধরেন না আরে একটু বইতে কর না আরে একটু বইন আরে আজকে একটু কষ্ট করেন না দুনিয়াতে মানুষ দুনিয়ার জন্য কত কষ্ট করেন তো খোদায় পাকে শক্তি খোদায় শক্তি এরকম কিচ্ছু লাগে না কাঁপা শুরু কর দশ টালা বিশ টালা বিল্ডিং একশো তালা বিল্ডিং ওই বেলা দশ তালার উপরতে লাভ দিছে ভূমিকম্প শুরু হয়েছে বলে এই আকল নষ্ট হয়ে গেছে আরে এই ভূমিকম্প হলে যত করে মরুম লাভ দিয়ে পড়লে তো তার আগেই বলে দে তবুও সে ওই দশ টার উপর থেকে লাভ দিতে আছে তো জমিন যদি একটু হিলাই দেয় সব শেষ মুহূর্তের মধ্যে শেষ দালান কোটা সব কিছু শেষ হয়ে যাবে মানুষ শেষ হয়ে যাবে আরে যে আডম বোমা বানাইছে ভূমিকম্প শুরু করে দিলে এডম্বোমা সূত্যা মাটির নিচে চলে দেব যে বানাইছে হেও দেব মাটির নিচে সামনে দিয়ে যখন বইছেন একটু বলেন কষ্ট করে উটাউটি করেন না কত প্রয়োজন আছে প্রয়োজনে কোনো শেষ আছে আজকে একটু জরুরতকে প্রয়োজনকে দাবাইয়া বসেন তো ভাই মেরে মহতের দোষটা বুঝবো আল্লাহের ক্ষুদ্র সম্পর্কে মানুষ জানে না দিনের মধ্যে কোথায় ভয় নাই সব অপকর্ম করতে আসি যাতে কোথা নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় তুমি যখন এমন কাম করো যাতে আমি নারাজ হই আমিও আমার বাতাসকে হুকুম দিয়ে দিব জমিনকে হুকুম দিয়ে দিব তোমার করে তোমার করে খত আমি এরকম কুদ্রত রাখি জমিন আসমানে সমস্ত জায়গায় আমার সৈন্য বিরাজমান আরে তুমি এক দেশের মালিক তোমার সৈন্য তো ক্যান্টনমেন্টে থাকে আমার শৈন্য তো আসমানে জমিনে সর্বত্র বিরাজমান সব জায়গায় আমার শৈন্য যে জায়গায় হুকুম দিব আপনার বাহিনীকে ধ্বংস করার জন্য ছোট ছোট পাখিরে হুকুম দিচ্ছে আর ছোট ছোট কলার মধ্যে পাথরের কলার মধ্যে এমন শক্তি পয়দা করছে ইয়ের এটম্ব যার মাথায় পড়ছে মাথা ভেদ করে হাতি ভেদ করে মাটি জেয়ে পড়ছে আমি অল্প সময়ের মধ্যে পুরো বাহিনীকে চাবানো ঘাসের মতো করে দিচ্ছি কি কোথার ঘরে জন্মের আগের থেকে তার দুশ্মন হয়ে দিছে জন্ম হইলেই শেষ করবো কর দেখি আমার কুদ্রতের মোকাবেলা ওই বছরে জন্ম দিচ্ছে যে বছরে মারণের হুকুম মারো দেখি মূসা হিসাবে মা তো পেরেছেন আল্লাহ তালা করে দিয়েছেন যতক্ষণ বারো দুধ নিজের কামাইতে থাকো যদি বেশি ভয় লাগে আমার কাছে দিয়া পালকি হেফে দিয়ে কাছে কেমে দিব আল্লাহকে কি মাটিতে আইব নাকি আমার ঘরে আইব নাকি কনার তরিকা বাঁচাই দিস যানমাল খরচ করো কোন জায়গায় যান খরচ করলে কোন জায়গায় মাল খরচ করলে আমার কাছে আমি পেয়ে যাব আমার আমার কাছে আয় করবো এটার বদনা আমি দিব এটার বিনিময় আমি দিব একে সাত লাখ করে দিব এক কলমায় উনপঞ্চাশ কোটি করে দিব দুনিয়ার কোন বাপের বেটা আছে কোন ব্যাংকার আছে একে সাত লাখ করে দিব পঞ্চাশ কোটি তো বহু কথা আমার খাজানায় কোন কম নাই যত জিনিস সুখ আর দুঃখ যেতে দিলে সুখ হয় যেদে দিলে দুঃখ হয় এরকম সব জিনিস আমার খাজানায় ভরপুর আমার ভাণ্ডারে ভরপুর আছে পৃথিবী দুনিয়া শুরু থেকে আল্লাহ খাজানায় চোখের টান পড়ে গেছে নাই কানের টান পড়ে গেছে দাঁতের টান পড়ে গেছে মানে একজনে বত্রিশ টা খাইছে যত মানুষ সবের বত্রিশ ডাকানায় কোনো আজ পর্যন্ত কম নাই বলে ভাই বত্রিশ করে দাও বত্রিশ তার কুদরত কে দেখে দিছে নবীর এ ভাই এত হাঁটাই করেন কে বুঝতে না জায়গায় যেখানে হাঁটে ওইখানে বসাই দিবে একটু জাগা করে দিবে আল্লাহ কছে জাগা করে দাও আল্লাহ তোমার জন্য জাগা করে দিও লাখ যখন সবের জায়গা দিয়ে দিবার জন্য বলে তখন সবের জায়গা দাও আর যখন মিললে মিললে বসতে করে তখন মিললে মিললে বসো মেরে সঙ্গে মোকাবিলা করতে চায় ফেরাও ফেরাউনের কি শক্তি আছে আমি আমার শক্তি দেখাই দেখি ফেরাউনে কি করতে পারে তো ওই বছরে জন্ম হয়েছে যে বছরে বাচ্চা জবাই করার হুকুম মারে গেছে দুধ খাওয়া যদি বেশি ভয় লাগে মানুষ তো লাগে আবার আর এক জায়গায় গেছে মূসার মারে এই কথা কয়েছে যে পানিতে বাসায় দাও এই পানি ঠেইলে ঠেলে এই বাক্স যা ফের ঘাটে মিটবে ফের দরবারে উঠবে সংক্ষমধ্যে খোদার বাস পানির মধ্যে ঘাটে উঠাইছে আর ফেরা দরবারে উঠাইছে ফের অনেক চিনেও দিছে চিনে নাই এরকম না চিনেও দিছে আল্লাহ ফের অনেক করলে এই কয়েক বাজে এই তো সেই বাচ্চা যে ধরে মারতাম চাই জল্লা বন্ধে মার এই বাচ্চাকে মারো খতম করো আল্লাহ তারা কোন ফেরেসা পাঠায় নাই বিনাট কোন বাহাদুর পাঠায় নেই কোন সেনাবাহিনী পাঠায় নাই আল্লাহ এক মেয়ে লোক খাড়া করছে তার ঘরের দিলি এখন না না না এত সুন্দর বাচ্চা এটারে মারম যেমন এটারে পালবো আমি এটা আমাদের ছেলে হবে সব তো বিবি কথাই চলে আমি যদি বলে যাইবো না অনুমতি নাই ন্যাক কাজ করছো বিবি হিসাবে অনুমতি রাখবে আল্লাহ করছো বিবি হিসাবে অনুমতি রাখবে রাজস্ব আমার জন্য বিদেশে দাও না টাকা পয়সা কামাই করে আনা আমার জন্য দানা বানাও আমার জন্য পলঙ্কারি বানাও আমার ঘরে সব সাজ সরঞ্জাম সব কিছুর ব্যবস্থা করা এদের জন্য দুনিয়া চুসে বেড়াও ব্যবসা করো চাকরি করো দেশে না বললে বিদেশে যাও সবটে রাজি ছিল্লাই নাও এটা তো মেরে মহাতে নাম দোষটা বুজুর্গ এখন বেগম সব খালায়সে মহারানী কেন এই বাচ্চাকে খতম মারা যাবে না এদের পালব এখন ফের অনেক কেন ঠিক আছে মহারানী যখন কইছে আমার হুকুম আমি ফেরত তুলে এলে এলাম এদের পাল তোমার বাচ্চারা মেরে ভালো হইব আর তোমার কোলের থেকে জুতা করতে হইতেছে এই জন্য কোন চিন্তাও করে না পরেশান হয়ে না আমি ওয়াদা করতেছি বাচ্চাকে তোমার কোলে আবার ফিরিয়ে দিব যত মেয়ে লোক ডাকে এই বাচ্চারা দুধ খাওয়াইবার জন্য আল্লাহ মুসার হিসেমকে হুকুম দিয়ে রাখছে ওই হুকুম কোন হুকুম না আল্লাহ হুকুম দিচ্ছে যেরকম লোকের হুকুম দেয় আগুনের হুকুম দেয় পানি নিয়ে দেয় মুসার এসে যদিও কোন বাচ্চা হুকুম দিয়ে দিচ্ছে খবর দা কারো দুধে মুখ লাগাইবে না কারো পান করবে না কেউ দুধ খাওয়াইছিলাম তোমার বাচ্চা তোমার কোলে বলবো তো ফেরাও তার জানে না কার বাচ্চা মু হাজির হয়ে গেছে যেই করে দিয়েছে দুধ খেতে শুরু করে ফের কয়ে যে ঠিক আছে আমারে বাচ্চাকে তুমি ভালো বাচ্চা হচ্ছে মা ফেরা অনেক আমার বাচ্চা ছিল প্রজা এমন হচ্ছে শাহজাদা শাহজাদারে ভালো তোমার ইচ্ছা আমার শাহী মহলে থেকে তুমি তারা পালতে পারো আর যদি মনে করে যে তোমার কুড়ে ঘরে নিয়ে যায় পাল্বা তো ভালো ওখানে শাহী খাজানা থেকে তোমার এদের বিনিময়ে যা প্রয়োজন লাগে সবকিছু কিছু পৌঁছতে থাকে নিজের বাচ্চাদের দুধ খাওয়ায় শাহী খাজানা থেকে সব কিছু লাভ এই বাচ্চা বড় হয়েছে আল্লাহর বাধা পুরো হয়ে গেলার মরশারি দ্বিতীয় বাধা করছে বলে এই বাচ্চা তো ওই বয়স পর্যন্ত পৌঁছবো যে বয়সে পৌঁছলে আমি রসুল বানাই নবী বানাই সেই বয়স কি ৪০ বছর এইটা তো চল্লিশ বছর পর্যন্ত পৌঁছব তাহলে আমি আমার নবী বানাই এবং রসুল বানাই এই সুসংবাদ মুসা হিসেবে মারে দিয়ে দিচ্ছি ফেরা ওদের কি ক্ষমতা একটা ছোট বাচ্চার সঙ্গে তার শত্রুতা যেদের এক আসার দিলে শেষ হয়ে যায় এই শত্রু এই শত্রুকে মারানোর ক্ষমতা নেই মূলক মিশরি আনাই করে দেখো না আমার মিশরের রাজত্ব আমার আমার হুকুমে মিশরের সব প্রবাহিত হয় তোমরা দেখতেছো না বড়াই এরকমও বলে দেশ চলে বলে নদী ওই পাগলা রেল স্টেশনে খারায়া যখন লালবাতি চলে তখন কয় যে গাড়ি থাম তো রেলগাড়ি থামে রেলগাড়ি পাগলার কোথায় থামছে ওই লালবাতির দিকে থামে লালবাতি জ্বলানে বলা আমার হুকুমে গাড়ি থামছে আমার হুকুমে গাড়ি গেছে মানুষে কি করে স্কুল ও ঢিলা আছে মনে হয় মাথার স্কুল ঢিলা আর এই পাগলের কথা গাড়ি থামছে এই পাগলের কথা গাড়ি গেছে আরে গাড়িতে ওই লালবাতি আর সবুজ বাচ্চার দিকে থামছে আর গেছে এই দুনিয়া কি ফের কথাই চলে মিশরের রাজত্ব কি ফেরওনের কথাই চলে এটা আল্লাহ তাল হুকুমে চলে ফেরাও না আরেক পাগল আমার হুকুমে নদী প্রবাহিত হয় এই দেশ চলে আমার হুকুমে তোমার হুকুমে কিচ্ছু হয় না অঞ্চল এক ফোটা মেঘ থেকে পানি জ্বলাইবার ক্ষমতা নাই বাতাস এদের উপরে কোন রকম তার ক্ষমতা নাই যত বড় বান দিনও না সমুদ্রের পানি যখন ছুটব তোমার বান সুদ্ধা ছুটব কোথায় যাইব বান এদের কোন পাত্তাই পাওয়া যায় সমুদ্র উপকূলে সব ঘর বাড়ি মানুষজন সব বাসায় লো ক্ষমতা না ক্ষমতা এক আল্লাহ তারা আল্লাহকে চিনে আল্লাহকে ভয় করে না দুনিয়ার ক্ষমতাবানকে ভয় করে তার সামনে নত হয়ে যায় যার কাছে যত পাওয়ার দেখে ওর সামনে নত হয়ে গেল বড় পদের লোক এক হুকুম দিনে কারবার শেষ হয়ে দেব তো ওনার সামনে যে নত হয়ে যায় ওনার সামনে যে ছোট হয়ে যায় ওনারকে ভয় করে যারে সিনে যার কাছে শক্তি আসে মনে করে শক্তি ছিলেন উনি উদাহরণ দিতেন ওদের ছোট বাচ্চা পুলিশ এসে পুলিশের মায়ের গিল বোধ খুজে যদি মার কাছে করে দেবো থামেলা আর পুলিশের কোলে গা পুলিশের অস্ত্র লেগে তো মার শক্তিকে কি বুঝে পুলিশের শক্তিতে বুঝে না এর মার শক্তি বেশি না পুলিশের হাতে যে অসু আছে এটার শক্তি বেশি কোনটা বেশি ভাই ছোট বাচ্চা বুঝে না যেটা শক্তি বেশি এটা সিনে না সেটা লে খেলে আর মার কথা বলে চুপ করে দেয় একবারে ডরা আল্লাহকে চেনে না আল্লাহ ক্ষমতাও বুঝে না যখন আল্লাহকে চেনে না আল্লাহর ক্ষমতা বুঝে না তো আল্লাহরের ডরাই হয় আল্লাহ তেলার কত বড় ক্ষমতা বলে যে তোমার শত্রু একেবারে অবলা শিশু এর কোন পালবান না তো শত্রুকে এরকম শত্রু যে অবলা শিশু তারে মারতে কি লাগে কিন্তু খোদায় বাক্য দেশে আমার ক্ষুদ্র আমার নিয়ন্ত্রণ আমি যেদিকে গরম এদিকে ঘুরবি তো এই বাচ্চাকে তার ঘরে পালতে আছে যে তার শত্রু তো মেরামতেরাম দশটা বুজুর্গ খন্দকার যুদ্ধের সময় রাফেলরা শারীরিক থেকে একজোট হয়ে আসে মোদিনায় হামলা করবে মুসলমানরা ভয় অস্থির আল্লাহ তালা পড়ানে মধ্যে মুসলমানদের ভয় ভীতির অবস্থা বর্ণনা করছে তো মোকাবেলা হবে সরল্লাহ নামাজ পড়তেছিলেন প্রচন্ড শীতের কারণে সাহা বাড়ি করলাম আমরা গর্ত খোদাই করে করে গর্তের মধ্যে ঢুকা উপর দিয়া ঢাল দিয়ে গর্তের মুখ বন্ধ করে শীতের থেকে নিজের বাসাইতেছিলাম রাত্রে অন্ধকারের মধ্যে হজুর একম সঙ্গা এসে বাইরেছে তো আমাদেরকে অন্ধকারে চিনতে পারতেছেনা না জিজ্ঞাসা করতেছে কে তুমি আমি চিন্তা করলাম যে শীতে পারছি না এখন কে তুমি এই পরিচয় দিয়ে আবার কোন বেজালে বলি এই জন্য করে বেশি খোঁজাই পায় ওদেরকে উঠো খাইছি শীতে পারছে না আবার কেউ উঠো ঠিকছে কয়ে শত্রু বাহিনীর ভিতরে যাও ওখানে যে তাদের খবর নিয়ে আসো তাদের কি অবস্থা গুপ্তচর হিসাবে যখন আমাকে রওনা করলেন আমার জন্য দোয়া করে দিলেন আমার শীত যে কই গেছে মনে হয় যেন তন্দুরের উপর দিয়েছে দেয়া কাফেরদের ভিতরে ঢুকে পড়ছে এগো সেনাপতি আছে না এও পাইছে যে তোমাদের মধ্যে অপরিচিত লোক আসছে কেউ মনে হইতেছে প্রত্যেকে নাম জিজ্ঞাসা করো তার পরিচয় আমি একজনের হাতজন নাম বামদিকে একজনের হাত জন্য তুমি কে এর নাম কয় পরিচয় কয় বামদিকে যে আছে তোমার নাম কি এর পরিচয় দেয় নাম কয় আমার নাম আর কেউ না পাথর উড়ে উড়েয়ে ডাবর উপরে ফালাইতে আসে এগো চুলা চাকি যা জ্বালাই ছিল এগুলি সব উল্টে উল্টে ভালাই দিতে আছে। আবু সুফিয়ান যে সেনাপতি আ এদের দেখলাম যে আগুনের মধ্যে হাত দিয়ে দিয়ে আগুনের কিনারে হাত গরম করা কোমর সেকতে আছে আর কইতে আছে আর রাহিল আর রাহিল ভাগ ভাগ ভাগ ভাগ এখানে আর থাকরের অবস্থা নাই যে জোরে বাতাস ছুটছে ডামু ডামু সব উড়াই যেতেছে আর পাথর উগড়ায় উড়ায় গায়ের উগড়ে ফেলাইতে আছে দেখছি সব উল্টে ফেলাইছে এমন কে এখানে আর থাকুন না চলো চলো জলদি ভাগো জলদি ভাগো এই খবর লিখত হোদায় পাড়া জেরা ফিরে আইছে রসুল্লাহ আসল্লাহ খবর দিছে রাস্তায় কিছু ঘোরসাওয়ারের সঙ্গে দেখা তারা কই আল্লাহ রসুলকে কথা সংবাদ দিয়ে দিও যে আল্লাহ স্বয়ং যুদ্ধ করে রয়েছে আপনাদের যুদ্ধকরণ লাগবে না এক বাতাস দিয়ে শত্রু বাগাই দিচ্ছে বাতাসের মোকাবেলায় শত্রু টিকতে পারতেছে চালনা চালা করে যে জমিন আসমানে সমস্ত আমার সৃষ্টি আমি আমার আমার সেনাবাহিনী যারা যে হুকুম আমরা আর বাহিনী ধ্বংস করার জন্য এত বিশাল বাহিনী এইটার লোক তো যুদ্ধ করে আমরা কোলাবো না যার ঘর হে বাসাক বাইজুল্লার পর্যাছে খোদা তোমার ঘর বাংবার লেখা এই বিশাল বাহিনী সাজাই আইসে হাতির বাহিনী আমরা তো এদের মোকাবেলা করতে পারবো না তোমার ঘর তুমি কথা করে উনি তো আল্লাহ জ্বালা তার ঘরে হেফাজত করে দেখায় দিছে আপনার মধ্যে এই ঘটনা আলহামতলাকে ফাসুরা ফিরের মধ্যে আল্লাহ তালা বয়ান করেছে দেখো কিরকম তাদের ষড়যন্ত্রকে আমি নস্বাদ করে দিলাম কিরকম তাদের ষড়যন্ত্রকে বাঞ্চাল করে দিলাম তারা যে উদ্দেশ্য হিসেবে সব উদ্দেশ্য ধুলিস করে দিলাম কি এটা দেখি এটা কি গিয়ে করলাম কাজে ছোট ছোট পাখি পাখির ঝাঁক পাঠাইলাম পায়ের মধ্যে ছোট ছোট পাথরের কণা মানে এই সমস্ত পাচরের করা গুলা রেজিস্ট্রারি করা কার মাথায় পড়বো কোনটা যেটা যে এনে যার জন্য রেজিস্ট্রারি করা আছে এটা এর মাথায় পড়বে অন্য এদিক দিকে পড়বার কায়দা একবার একবার তো মেয়ের মতো দোষটা বুজুর্গ এ আল্লাহ চালা কুদরতার শক্তি আল্লাহ চালা এরকম ক্ষুদরতালা তিনি কি বলতেছেন তিনি বলতেছেন যে কোনো নর নারী নেক আমল করবে অর্থাৎ আমার নবীর তরিকা মতো চলবে আমার হুকুম মতো চলবে আমার হুকুম মতো কাজ করবে চোখ দিয়া করুক কান দিয়া করুক মুখ দিয়া করুক হাত দিয়া করুক পাও দিয়া করুক দিল ডেমাক দিয়া করুক যেটা দিয়েই করুক আমার হুকুম মতো চলবে আমার হুকুম মতো কাজ করবে আমার নবীর তরিকা মতো চলবে আমি তাকে পবিত্র জিন্দিগি দিব পরে যেহেতু আমার হুকুমকে নষ্ট করতেছে আমার নবী তরিকাকে মানতেছে না এই জন্য জমিন আসমানের সব কিছু বিশৃঙ্খল হয়ে গেছে এমনখানি তুফানি বাদাসুটা অতি বৃষ্টি হইতেছে ভূমিকম্প হইতেছে আসমান থেকে আগুনি বৃষ্টি হবে রসুল্লাহ শেষে বলে দিছে আগন বলবে আগুন এমন তো বাড়ি পড়ে আগুন পড়বে মানুষ যখন তাদের আমলকে নষ্ট করে তা আমলের সঙ্গে সম্পর্ক হলো জমিন আসমানের সব জিনিস আমলের সঙ্গে সম্পর্ক কি আমল কর চুরি করছে মারি খেয়ে বইত চুরি এটা গুণার কাম করছে মারি খেয়েছে মিশা কথা কইয়া ধান বসাইছে মনে করছে বেঁচে গেলাম বাসা নাই আরেক মুসিবত গুণা ধুতে এটা তুমি নে কামল করো তুমি নে কামল করো এটা দিয়ে গোনা ধুয়ে দেবে মানুষের আমলের সঙ্গে সম্পর্ক হইলো জমিন আসমান সমস্য শৃঙ্খলা এবং সমস্ত নিয়ম যখন তার আমল নষ্ট হবে তো এই জমিন আসমানে সব জিনিস বিশৃঙ্খল এই জন্য যুগে যুগে নবী পাগম্বরদেরকে পাঠায় সর্বশেষ নবী আমার নবী আপনার নবী খোদার হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহুল্লাহামকে কামত পর্যন্ত মানব জাতির জন্য নবী বানা পাঠাইছে আদর্শ বানায়া পাঠাইছে আর আল্লাহ তারা একথার ফসলা করছে সিদ্ধান্ত নিছে আল্লাহ তারা সিদ্ধান্ত নিছে আমার নবীর তরিকা মতো যে চলবে আর আমার হুকুম মতো যে চলবে যে হুকুম আমার নবী মাথায় দিবে এইভাবে যদি তারা চলে তো জমিন আসমানের সমস্ত নিজাম ঠিক মতো চলবে তাদেরকে আমি পবিত্র জিন্দিগি দিব মানুষকে কষ্ট দেয় এই আত্মাও ঠিক করতে দেয় বলে আত দিয়া চুরি করে এটার মধ্যে ঘি মালিশ কর চুরি বন্ধ হয়ে এই কাম করে এই পাও খারাপ পথে চলে এই পাওয়ার মধ্যে না উড়া চলে এটারে ঠিক কর। মুখ উড়া উ মুখের ঠিক করো মুখের কেমন ঠিক করবো গর্ব আর পায় না একবার আমি একবারে আমার বিভিন্ন খুশি জমিন আসমান মা বলেছি করা এমন কান্দে প্রচুর বছর উপলবন আছে এই সময় আসলে না হোস না আসমান বলে দিছে আবার তিনবার মা বলেছে যেন একবারে শেষ হয়ে যায় এখন আর কাঁদে ছোট ছোট বোলা এখন কি করবো গোসার চোটে হোস নাই কি করব গোসার চোটে নাই মুখে আমল তামলব তো যদি খোদার ভয় দিলের মধ্যে পয়দা হয়ে যায় মুখ ঠিক হয়ে যাবে আর ঠিক হয়ে যাবে আর না হলে এই মুখের ঠিক করেন কোন রাস্তা নেই মুখের কথাই তো এই মুখের ঠিক করবো কেমন ভালো কথা ক খারাপ কথা কুখের মধ্যে কি কি মালিশ করলে মুখ এরকম ঠিক হয়ে যাবে কিছুই না এই নবী পায় কাম্বাররা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের উপরে এত মেহনত করে নাই যত মেহনত তারা দিলের উপরে করছে বলে দিল হইল শরীরের রাজা দিলের ভিতরে কু ইচ্ছা যখন পয়দা হয় কু খামের দিকে চলে আর যখন ভালো ইচ্ছা পয়দা হয় ভালো খামের দিকে চলে রাতভর ঘুম যায় না বড় ধরে চুরি করবো দিলের মধ্যে খারাপ ইচ্ছা পয়দা হয়েছে বড় চুরি করতে যে পারিস আরেকজনের দিলের মধ্যে আইসে না রাজি করব। যে সময় সব মানুষ ঘুমাই থাকে আল্লাহকে রাজি করবে তো সেও ভোররাত্রে উঠছে নামাজের মসল্লায় খাইছে আল্লাহ তালা ফেরেশের সঙ্গে গর্ব করেন বল দেখি আমার এই বান্দা সারা দুনিয়া সব মানুষ ঘুমাই রয়েছে সেখানেও ঘুম থেকে উঠে এই মোশাল্লার উপরে খাড়াইছি আল্লাহ নিজেই বলেন আমাকে ভয় করে আর আমার কাছ থেকে পাইবার আশা করে সেজন্য সে এই কাম করতেছে একজন তার যদি দুজার সেও ভোর রাত্রে উঠে সৌরও ভোররাত্রে চলে ও ভোরাত্রে একটু ঘুম গাড়ো হয় গৃহস্থের সৌর উদ্দোলনের চলছে সামনে একজন চলছে হে তাহত পড়বার জন্য বেরিয়েছে সরেরা মনে করছে এও বোধ আমার মতন যে পিসের দিয়ে করে হে মেয়া তুমি কে আমি তো তোমাদের মধ্যে একজন মানুষ চোরই জবাব দিচ্ছে কথা যে হেরা আমার জিনবুত মনে না করে হে মানুষ আর এরা মনে করছে এও বোধ চুরি করতে পেরেছে কয়েরে দলে লইল একজন মানুষ বেশি হইল দলে লই দিস উনিও কিছু করে না একবার যে সিন মিন কেটা বাড়ির জিনিসপত্র বাই করবো কাম করে দিছে সবেরে আর ওই মেয়ের দিছে একটা বাসি তুমি বাইরে খায় পাড়া দিবা যখন দেখবা যে গৃহস্থের পায়ে ফলেছে অথবা কেউ এগে পড়ছে বাসিতে ফু দিবা আমরা সব যার যার মতন বেঁকে যাব তো উনি খাড়াইয়া বাঁশি দিয়ে খাড়াই রয়েছে ওরা যখন ঘরের মালপত্র সব লিয়া বাইরনের উপক্রম হয়েছে দিয়েছে বাসির মধ্যে জোরে ফু একটা সব ফাঁকা ফুল যে যার মতন ফাঁকছে তারপরে আবার একখানা কত রয়েছে এই বাড়িতে যখন হইলেন আরেক বাড়িতে দেয় আরেক বাড়িতে দেয়া যখন এরকম শেষ মুহূর্তে উনি আবার ফু দিছে আমার বাগছে দুই তিন বাড়ির পরে এই বেটারি জিজ্ঞেস করে মিয়া কি বাসিদের ফুদ কে কেটা দেখে আমরা এরকম যে বাসিতে ফুদিয়ে সব কাম খারাপ করতে আছে যে ভাই তোমরা যখন এই কাম করো আমি দেখি যে আল্লাহ দেখতে আছে এই জন্য বাসিতে তো দিলের ভিতরে যার যা ইচ্ছা দিলের ভিতরে ইচ্ছা পয়দা হয় চোর জন্য করতে ভোরবর আল্লাহর কাছে মাফি আল্লাহ তাদের কাছে মাফেরাত চাইবো নিজের জন্য চাইব সারা দুনিয়ার মানুষের জন্য চাইব হৃদায়ত চাইব আল্লাহর কাছে সবকিছু আছে আসে আল্লাহরে ভয় করে এই দিলটা হইলে আসো এই জন্য সব নবীরা দিলের দাবাই লয়েছে দিলের দাবাই হাতের দাবাই পাওয়ার দাবাই লয়ে আসে নাই এ সমস্ত ওষুধের ফ্যাক্টরি লয়ে আসে ডাক্তার লোক নাই অ্যাম্বুলেন্স লয়ে আসে নাই এখন তো অ্যাম্বুলেন্স করে ডাক্তার লয় ওষুধের ফ্যাক্টরি দিছে এখন দুই দেখো আল্লাহ মানুষজন বেশি বেশি অসুস্থ হয় আবু ওষুধ চলে ডাক্তার সাহেব দোয়া করে বেশি বেশি মানুষ অসুস্থ আমার যেন রুদির ব্যবস্থা হয় এইসব মেরম ভাত রোগ বাড়বো না কম্ব কি রোগ বাড়াইতে সেই দেশে হ্যাঁ আল্লাহ রোগ লই যেতেছে নতুন নতুন রোগ আচ্ছা ঠিক আছে তোমার ওষুধ চলানোর দরকার তোমার ডাক্তারি তোমার সংসার চালান দরকার আমিও রোগ দিতে আছি এমন রোগ দিব বাপ দাদা সহ্য গোষ্ঠী ওষুধ খুঁজে পাইব না এই ডাক্তারের কাছে ওষুধ খেয়ে ভালো হয়নি আরেক ডাক্তারের কাছে গেছে এই ডাক্তারের রুজি ব্যবস্থা হয়েছে ওই ডাক্তারের রুজি ব্যবস্থা দশ ডাক্তার ঘুরে ঘুরছে দশ হলে রুগীর ব্যবস্থা হয়েছে আর ওষুধ এই জন্য নবীরা দিলের উপরে মেহনত করে দিলের ওষুধ হয়ে দিলের ওষুধ দিল ঠিক করার ওষুধ সব নবীরা কি ওষুধ হয়েছে পয়লা আমাদের নবী নিজের গোষ্ঠীকে কয় না। হ্যাঁ করে সে কথা কয় না কেমন পর্যন্ত মানুষের জন্য নবী হয়ে আসে তো কে পর্যন্ত মানুষকে সম্বোধন করে বলতেছে হে মানব কামিয়াব হয়ে যাইবা সফল কাম হয়ে যাইবা এলা এলা হাইনাল্লাহ দিনের ওষুধ এ দিন ঠিক হইবার ওষুধ আল্লাহ ছাড়া কেউ কিছু করে না সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ সাইনে জমিন উল্টাই দিব কমে লুথে জমিনটি উল্টে দিছে জমিনটি উল্টাই দিছে আসমানে উঠে উল্টা করে ফেলেছে বুঝেন কি অবস্থা হয়েছে জমিনের মাড়ি কাটনা আসমানের মাড়ি কাটনা আলো বাতাসের মারি কাটনা সূর্যের মারি কাল্লা চাঁদের মারি কাটনা পানির মাড়ি কাটনা নদী নালার মারি কাল্লা সমুদ্রের মারি কাল্লা সারা করারের মধ্যে আল্লাহ তালা তার সৃষ্টি আর তার ঘোষণা করছে এসব আমার হুকুমে চলে আর তুমি মনে করো যে তোমার বুদ্ধিতে চলে আর তোমার জ্ঞানে চলে না তোমার বুদ্ধি জ্ঞানে কিছুই চলবে না তোমার বুদ্ধি লোপ পাই যাবে জ্ঞান বুদ্ধি হারায় হারায় ফেলবে তুমি তোমাদের মহতেরাম দোষটা বুঝবো দিনের ওষুধ এই কথার যকিন করো যে আল্লাহই সব কিছু করে তোমার জন্য বিবি তৈরি করছে তোমার ছেলে সন্তান তৈরি করছে তোমার নাতি মোদা তৈরি করছে তোমার রুজির ব্যবস্থা করছে মানুষের ক্ষমতা আছে রুজি একটা চাউল পয়দা করব একটা চাউল বানাইব এখন কাজে চীন দেশে বলে চাউল বানাইছে খাস প্লাস্টিকের চাউল আমরা তো খোদার ধা চাউল খামো হ্যাঁ ভাই কি আপনারা এরকম করেন কেন কি একটু সময় একটু ধৈর্য ধরতে পারেন না একটু ধৈর্য ধরেন না সামনে যখন বইছেন একটু ধরে বলেন যে দুই সবারই যেটা পাই ওটার মধ্যে উঠবো দোটা বেহস্ট দেব একটা হলো সবর একটা হলো শকর একটু সবর করেন দিনের জন্য আল্লাহর জন্য সবল কর আল্লাহর কথা শুনি দিনের কথা শুনি সবল করে শুনি তোমার বহাম দোষটা বুজুগ দিলের ঔষধ এর দিল যদি ঠিক হয়ে যায় খোদাকে ভয় করে চোখ আপনা আপনি নিচে হয়ে যাবে কান বন্ধ করে ফেলেন মুখ নিয়ন্ত্রণে এসে দেব কন্ট্রোলে এসে যাবো খোদা নারাজ হয়ে যাবে যদি আমি এই কথা বলি প্রত্যেকটা আমল আল্লাহ তারা বলেন মায়াল ফিজুমিনে হেরকি বোনা আছি তুমি মনে করে না তুমি বের বের করছো আর তোমার কথা কেউ শুনছে কেউ না শুনছে বলেন না না আমি ফেরস্তা লাগাই রাখছি যে কোনো কথা তোমার মুখ দিয়ে বেরিবে সে কথাকে সঙ্গে সঙ্গে সে রেখে দিন তুমি যে কোনো আমল করবে এই সমস্ত আমল ভালো করো বুড়া করো এই সব আমল নিবিবদ্ধ হইতেছে দেখা হইতেছে একদিন আমার কাছে তুমি ফিরে আসবে আসতেই হবে যত বড় পালওয়ানি তুমি হও সারা দুনিয়াকে হারায় বিশ্ব চ্যাম্পিয়ন পালওয়ান হয়েছে যেদিন মৌতের ফেরস্তা হয়েছে পালওয়ানগিরি শেষ কি ভাই মৌতের ফেরস্তা করে লোকে পালওয়ানগিরিটা হেতে পারবে নাকি পালওয়ানের জানমারি করে লেগে গেছে আদর লড়াইতে পারেন এই বাবা লড়াই কত বড় শক্তি নেবে তুমি যত বড় শক্তি ধরি তুমি মানে আমার কেন যেদিন তোমার যান করবে সেদিন তুমি তোমার লাশ পড়ে যাবে তোমার হাত পাও কোনো কাজ করবে না তোমার দেমা গিল কিছুই কাজ করবে না তোমার মানুষ জমিনের উপরে রাখাও পছন্দ করবে না বলে জল দিটারে মাটির নিচে দাবা যা এক দুর্গন্ধে বাসাতে হবে দ্রুত তোমাকে মাটিতে দখন কর তো তুমি আমার কাছে ফিরে আসবে আর এরপরে বলে যে আমি তোমার ভালো মন্দ সমস্ত আমল তোমার গলার হার বানাই দিব কি অনুকি আল্লাহ কোরানে বলে দিছে আমি প্রত্যেক মানুষের খারাপ নেঘ ভালো মন্দ যা সে আমুল করছে আমি তার গলার হার বাড়াই দিব আর তার তার আমুল খুলে দিব এবং খোলা আমল্লাম আসে করে দেখবে আসে বলবে সে আশ্চর্য হয়ে বলবে কেমন খিতাব হইল আমার দুনিয়ার জিন্দিগিতে ছোট আর বড় সাধারণ মামুলি যা আমি কইটা ভুলে গেছি সেটা পর্যন্ত এটার মধ্যে লেখা আছে কোন জিনিসকে ছাড়ে না সব লেখা আছে আল্লাহ বলবেন এই করা সেখানে নিয়ম আসিবা আজকে বেহেস্ত দুজক এটার ফয়সলা তুমি করো তোমার আমুল নামা পড়ো আর তুমি তোমার বিচার করো যে তুমি কি যাইবা যাওয়ার উপযুক্ত না তুমি যাওয়ার উপযুক্ত তোমার বিচার করো দুষ্ট বিচার কোথায় করবো আর কোথায় করলেও করতে পারে এত লেখালেখির কি প্রয়োজন বলে না এরপরে তুমি কোদারে দোষ দিবে কোদায় আমারে জানলেও ভালো নেও তোমার আমল দীক্ষা তুমি যাও তুমি বিচার করো তোমার কোন কথা কেউ শক্তি নেই কোন জিনিসকে অস্বীকার করার মতন শক্তি থাকবে না আল্লাহ স্মরণ শক্তি এমন প্রখ করে নেবেন সেদিন দুনিয়াতে যা যা আমল জীবনে যে কোনো জায়গায় যে কোনো স্থানে অন্ধকারের আলোতে যেখানে সে যে কোনো আমল লোকালয়ে করছে অথবা একা করছে সমস্ত আমলকে সেখানে সে স্মরণ করবে স্মরণ করবে হ্যাঁ হ্যাঁ আমি এই কাম করছিলাম সেদিন এই জমিন সাক্ষী দিবে সেদিন যেখানে করছিল সেই গাছপালা সাক্ষী দিবে। সেখানে যা কিছু কাঁচাপাকা ছিল সবই জিনিস সেদিন উঠবে আর সাক্ষী নিবে তার বিরুদ্ধে যে ওই দিনকে ভয় করছে ওই দিনকে চিন্তা করছে তার দিনের ভিতরে যদি এই জিনিস পয়দা হয়ে যায় তো এই মাথা থেকে পা সব কাম হিসাব করে করব হিসাব করে যেমন একজন ব্যবসায়ী সে হিসাব করে কদম ফালায় হয় বলে আমি যে এখন ঘরের থেকে বাইরে আমার লাভটা কি প্রত্যেকে আমার লাভটা কি ডাক্তার সাহেব আমার লাভটা কি উকিল সাহেক আমার লাভটা কি সবাই লাভ দেখেই চলে ওই দিন সে হিসাব করবে হিসাব করা কদম উঠাইবে এই জন্যই এই সাহাবাদের জিন্দগিতে পাওয়া যায় যখন শুনছে এই কথা যে মসজিদের দিকে যেই কদম উঠবে প্রতি কদমে এক এক নো হবে এক একটা গুণামাফ হবে এক একটা দরজা বুলুন্দ করা হবে সেদিন থেকে ঘর থেকে বাইরে হইয়া ছোট ছোট কদমে হাঁটতে সে মানে এরম করে হাঁটেন কে বড় বড় কাক দিয়ে আটেন না এই প্রতি কদম হিসাব হবে কদম ছোট করে ফালাইলে কদম বেশি হবে বেশি নেকি পাওয়া যাবে বেশি গুনামাফ হবে বেশি দরজা পূরণ তবে যখন শুনছে মসজিদের দিকে যখন কেউ কদম ফালাই আসবে তার এরকম এরকম নেকি হবে দরজা পূরণ হবে গুনা মাফ হবে তো দূর দূরান্ত থেকে বাড়িঘর দূর দূরান্তে সেখান থেকে মসজিদ হয়েছে একজনে কয় যায় রাতের অন্ধকারে এশান নামাজ পড়ার জন্য আসেন আন্দারে তো কিছু দেখা যায় না তখনকার মধ্যে এখনকার মধ্যে এরকম বাত্রিঘাতির কিছু ছিল না অন্ধকারের মধ্যে আসতেছেন পোকা মাকড় এই পাথর কোনটা পায়ের লোক লাগে উষ্ঠে এটা একটা গাঁদা কিনাল দুবার বেলা জোহরের নামাজের জন্য আসেন তো জমিন থাকে গরম এটা গাঁদা কিনালন গাদার পিঠে করে আসবে না না আমি কখনো গাদা গাদা কিনব না আমি তো পায়ে হাইটাই এইভাবে অন্ধকারে যাইব গরমের মধ্যে যাইব আমার কদমের বিনিময়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার কোন খারাপ কাজের দিকে কদম উঠবেন কোন খারাপ কাজের দিকে আখেরা লোকসান হয় এমন কোনো কাজের দিকে সে যাবে এই মানুষটা যখন দুনিয়াতে চলবে যে দিক দিয়া যাইবে রহমতের হাওয়া বইবে যে দিক দিয়া যাইবে রহমতের বাতাস বসবে বইবে সেখানে নবীকে রহমত বানাইয়া পাঠাইছে মোমা রহমত আল্লম আপনাকে সারা বিশ্ববাসীর সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম এই পরিমাণ রহম বলে যে আমি তো আমার ঘরের মধ্যে যে পাখি বাসা বাঁধছে ওখান থেকে আমার ঘরে পড়ে আর পাখি পায়খানা করে আমার ঘরে পড়ে আমি কোনোদিন এই পাখিকে এই ঘর থেকে তাড়াইব একটা পাখির প্রতিদয়া মেহেরবানি আসছো খোদার ভয় আখেরাতের ভয় উঠে যাওয়ার কারণে শরীয়তো গেছেই গেছে খোদার হুকুম তো নষ্ট করতেই আছে আবার বলে যে মানুষের জন্য এক আজাব হয়ে গেছে মানুষ মানুষকে খুন করতেছে মানুষ মানুষের পয়সার চুরি কষ্টের কারণ হয়ে যেতেছে সমাজে আগুন জ্বলতেছে দেশে আগুন জ্বলতেছে কিসের জন্য রান্নাকে ভয় করেন হাল্লাকে ভয় করো আখরাতকে ভয় করো এটার দাবাই দেয়া সব নভিয়া সেই চকলিকের মেহনত আর কিচ্ছু না দিনটা ঠিক করে দিন ঠিক হয়ে যায় দিনের ভিতরে দিনের ওষুধ লাগে যাক হার্টের রোগ হয়েছে রক্ত বন্ধ হয়ে গেছে এখন এটারে অপারেশন করা এই হার্টের চিকিৎসা তো হয়ে গেছে কিন্তু এ দিলের ভিতরে হার্টের ভিতরে যে কু ইচ্ছা স ইচ্ছা এটা কি কোন দাবাইতে আইব এটা কোন ডাক্তার ঠিক করে দিব এটার কি অপারেশন আছে এইটার দাবাই তো নবির হয়েছে যখন এই দাবাই দিলের মধ্যে ঢুকবে কষ্ট করে মসজিদ থেকে ঘরে থেকে মসজিদে এসা জমা ছাড়া জুমার দিন কেউ যদি নিজের ঘর থেকে গোসল করিয়া ভালো কাপড় পড়িয়া জুমার জন্য তৈরি হইয়া সে পায়ে হাইটা মসজিদ পর্যন্ত আসে তো তার প্রতি কদমে এক বছর নামাজ পড়ার নেকি এক বছর বোঝা রাখার নাকি তো সে এই লোকটা যেদিকে দেবে সেদিকে রহমতের বাতাস করবে খোদার হুকুম নামাজ নামাজটা ঠিক হয়েছে নামাজের জন্য যে এলেম দরকার সে এলেম সে শিখবে নামাজের জন্য যে ধ্যান পায়দা করা দরকার সে ধ্যান সে পায়দা করবে নামাজ আল্লাহ কাছে কবুল হয়ে যায় এদের জন্য আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়বে আল্লাহ থেকে হয় এই একই লোয়া নামাজে খাড়াইবে আল্লাহ থেকে এমন তো মশা থেকে হয় একথার একই দিনের মধ্যে এমন গাড়া গাড়ছে নামাজের ঘরে নামাজই তার নামাজ ভুলে গেছে টাকার হিসাবে মশগুল আকার হিসাবে মশগুল রাকাত ভুলে গেছে ইমাম সাহেব কি ক্যারাত করছে ভুলে গেছে কিছুই তার মনে নেই ইমাম সাহেব স্যারের নামাজ তিন রাঘাত করে সালাম ফিরেছে কেন খবর নেই একজনে খাড়াইয়া লোকমা দিছে হজুর এসেন নামাজ তো সাইড জায়গা আমরা তিন তিন জায়গা পড়ে হয়ে গেছে মিয়া মসজিদ পরা মুসলি কেউ লোক মা তুমি তুমি কেমনি বুঝলা যে সাইড নামাজ তিন জায়গা পড়ছি হুজুর শুনে আমার সাইটটা দোকান আছে প্রতিদিন এসেন নামাজে চার প্রতি এক এক দোকানের হিসাব পুরা করেছিস নামাজ নামাজই সে তার নামাজকে ভুলে গেছে আল্লাহ করে আমার নামাজ সবাই নামাজ আল্লাহ ওইরকম পড়া তো দিয়া দিনের ইকিন যখন ঠিক হয়ে যাইব আর ভিতরে আল্লাহকে রাজি করার জজবা পয়দা হইব আর নবীওয়ালা চরিকায় নামাজ পড়ব আল্লাহ ধ্যানে নামাজ পড়ব তো এই নামাজ জমিন আসমানে যত শক্তি আছে এই সব শক্তির চেয়ে বড় শক্তি সব শক্তির চেয়ে বড় শক্তি বলে এরকম দুই রেখার নামাজ পড়ো এইরকম নামাজ বানাইবার জন্য কেউ চেষ্টা করছে বলে ভাই আজকে একটু রকম দুই রেখাত নামাজ অন্তত পক্ষে পড়ি একবার নিয়ত বানছে হয় নাই নামাজের মধ্যে আরেকদিকে খেয়াল চলে গেছে হ্যাঁ আবার দুই রেখাতে নিয়ত বানছে বলে আর কোন দিকে যাওয়া এইবারও একটা না একটা কিছু হয়ে গেছে আরেক দুই রেখাত পড়ছে এইরকম ভাবে সে চেষ্টা করতে করতে একবার না একবার সে দুই রেখাত নামাজ এরকম পড়তে পারবো এটা কোনো অসম্ভব কিছু না যা গো পাঁচ নামাজ সারা জীবনের নামাজ আল্লাহ আব্বাকে ইকিনের সঙ্গে ধ্যানের সঙ্গে নবীর তরিকা মতো আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে পুরা জিন্দগি মানুষ নামাজ পড়তে আছে আমি কি আবার ইরাঘাত পড়তে আমি ইরা যু রে করার চেষ্টাই করি তো দিনের ইকিন যদি ঠিক হয়ে যায় তো নামাজ ঠিক করার জন্য মানুষ মেহনত করুন এরম হাসিল করার জন্য মানুষ মেহনত করুন বলে ভাই আমি সংসার কেমনে করব। আমি কামাই রোজগার কেমন করব। আমি মানুষের সঙ্গে আচার আচরণ কিভাবে করব। এটার এলএম তো আমার দরকার নবী বাতাই নিয়ে গেছে আল্লাহ আসমান থেকে কিতাব নাজির করছে আমার জিন্দিগির কাজের তরিকা আমাকে শিখাই দিছে বাতাই দিছে আমি সেইভাবে চলি যেখানে যেভাবে আমি আল্লাহ তালার হুকুমকে নবীর তরিকা মতো আদায় করব সেখানেই আল্লাহ চালার সাহায্য আর মদত আল্লাহ আল্লাহালা আমার জন্য নাজির করবেন এ আমার দুই রাঘাত নামাজের মোকাবেলা কোন হুকুমত করতে পারে না সারা দুনিয়া সমস্ত শক্তি মিলা আমার এই দুই রাগাত নামাজের মোকাবেলা করতে হবে ডাক খাড়ায় রয়েছে কয় তোমাকে মারব দুই রাঘাত নামাজ পড়বো ভাই একটু সুযোগ দিয়ে দাও তো বড় তোমার মতন এরকম বন্ধুকে নামাজ পড়ছে দুই জায়গা নামাজ পড়ছে আর ওই এক ফেরেসটা ওই ডাকাইতকে খতম করে দিয়েছে জিজ্ঞাসা করতেছে ভাই তুমি কেটা এই নির্জন জায়গার মধ্যে আমার সাহায্যের জন্য এসে পড়লাম কে তুমি যে নামাজ পড়ছ এই নামাজের গোলাম হইলাম আমি তো মেরে মহাতাম দোসা এই নামাজ দিয়া কি না হইতে পারে কিন্তু নামাজকে আজ সবচেয়ে মুসলমান নামাজকে অতি মামুলি আর সাধারণ কেউ তো আছে মনে করে নামাজের দরকারই নাই আর কেউ মনে করে নামাজ পড়ল আছে পড়ি আর কি এই নামাজ আবার ঠিক করবার কি আছে না নামাজকে ঠিক করতে দিলের ভিতরে যদি ওই দাবাই পড়ে নামাজ ঠিক করার মধ্যে লেগে দেবো যেরকম দোকান ঠিক করা চাকরি ঠিক করার মধ্যে লাগে এর চেয়ে বেশি লাগবে আগে আমার নামাজ ঠিক করি যদি দিলের একদিন ঠিক হয় দিলের মধ্যে ওই দাবাই পড়ে ওই ওষুধ পড়ে এই ওষুধ যখন দিনের মধ্যে পড়বে তোমার মহতার আমি দোষটা নামাজ ঠিক হয়ে যাবে তার এ ঠিক হয়ে যাবে তার জিন্দগির সমস্ত কাজ কাজকর্ম সব কিছু ঠিক হয়ে যাবে বসে তুমি রোজা রাখছ কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে তো তুমি কয়ে দিয়ে কথা ভাই আমি রোজা রাখছ রোজা তাকে ঝগড়া থেকে ফিরে তো ঝগড়া করা থেকে ফিরবে আল্লাহর দিলে ঢুকছে সে আল্লাহর বান্দা হয়ে গেছে সে জমিনের উপরে কিভাবে চলে আল্লাহ বলতেছে সে অত্যন্ত বিনয়ের সঙ্গে জমিনের উপরে চলে নরম হয়ে জমিরে চলে বুক খুলাইয়া লুঙ্গি হেসড়াইয়া ফাইজা মানামাইয়া এইভাবে সে চলে সে বলে আমি তো আল্লাহর বাংলা আল্লাহ আমাকে সর্বক্ষণ দেখতেছে তো সে এইভাবে চলতেছে তো তো তার চলা ঠিক হয়ে গেছে আবার তার্লাকে কেউ যদি ঝগড়া করতে আসে শেখ আসসালাম আলাইকুম আমি ঝগড়া করিনি আমি যাই এক লাগলা কি ঝগড়া করবে ঘরে কেউ সবাই মিলে আরো উস্কা তোর এক দিচ্ছে তোর মুখ নাই তুই একটা আমাকে বুদ্ধি তোমার একটা কি দিছে তুমি একটা দিতে না। তোমার একটা নিশ্চয় তুমি একটা দিতে আল্লাহ রক বই রাখ বহু জা হির কাল সালনার বন্ধা জব দেখ ঝগড়া করতে আসে শেখ আসসালামালাইকুম আমি গেলাম আসসালামালাইকুম আমি গেলা সেলাকি ঝোড়া করুন তোমার মহাতাম জোসা বুঝবো এই দিনের দাবাই ঠিক করার জন্য আল্লাহ তারা যুগে যুগে নবী পাঠাইছেন আর যুগে যুগে আলে মোলামারা মেহনজ করছে এই দেশে ইসলাম আইছে এই আজ মাথায় ঢুকে উঠছে তবদি কোয়ার্জেন থেকে চালু হয়েছে আলে মোলামারা যুগ যুগ ধরে মেহনজ করেছে এই দেশে ইসলাম রয়েছে মানুষকে ইসলামী তরিকা শিখিয়েছে মেয়ে লোকদেরকে ঘরের মধ্যে পর্দা করা শিখেছে তারপরে যখন খুলে তো আল্লাহ যে সব জমাতে বাইর আল্লাহ রাস্তা বাইর জিন্দিগি ঠিক করো দিলের দাবাই এল তোমার দিল ঠিক হয়ে বুঝছেন আমার কথা বোঝেন যদি এরকম জিন্দি হয়ে যায় তো আল্লাহ তারা রহমতের বাতাস ছাড়বো রহমতের বাতাস ছাড়ব কি ইমানদার কি সকলে ওই রহমতের বাতাস পেয়েছেন দুনিয়া বাসী পেয়ে পশু পাখিতে পাইব পশু পাখিতে পাইব এই বাতাস থেকে উপকৃত হইব সে যখন রাস্তায় চলব তো তার জন্য সমস্ত মহলুক দোয়ায় মেরত করব শিখতে চলছে খোদার এলেম শিখতে খোদার হুকুম জানতে চলছে জানতে গর্তের তার জন্য দোয়া করতে আছে ফের সম্মান দেখাইতে এই জন্য মেরাম হাতেরাম দশটা বুঝর্গ বেসব দুনিয়াতে খাওয়া পড়া ঘর সংসার এই সমস্ত জরুরত খোদা লাগাই রাখছে কিন্তু এই সব জরুরতের চেয়ে বড় জরুরত হইল আমার দিলের সহি ঘরের জিন্দগি শান্তি হয়ে যাবে বাজারি জিন্দগি শান্তির হয়ে যাবে সমাজি জিন্দিগি শান্তির হয়ে যাবে এই দিলের ইকিনকে সহি করার জন্যই আল্লাহ রাস্তায় বের বলা হইতেছে তো এর আছেন আপনারা সবাই নাই মনে হয় সবাই আসে আল্লাহ সবাই নিয়তকে কবুল করবো নিয়ত তো সবেরই আসে নিয়ত করে বয়ে থাকলে দেখি ভাই হ্যাঁ একজনকে ব্যবসা করুক নিয়ত করছি ঘরের মধ্যে বয়ে দিয়েছি একটা দোকান দিতে হইবো মাল্লাগাইতে হইবো তাই ব্যবসা হইব মানে নিয়ত আছে কি করবেন তারে তুমি নিয়ত থাকলে করো নাগা এই জন্য ভাই এই মজবা থেকে নগদ যাওয়ার জন্য আল্লাহ রাস্তায় কে কে তৈরি আসেন অনেকে চলে গেছে যারা আমরা বাকি আছি আমরাও সকলে নগদ নগদ খারাপ হয়ে বলি যে ইনশা আল্লাহ আমিও তৈয়ার আছি কারণ দেখি ভাই হিম্মত করে আল্লাহ সাহায্য করে আরো ভাই ভাষা সমস্ত ষদ্দা হুদীক শীত রা মৌল রাম হমদ রাম ধু সো অসর ভূমিল হাপি ব